أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم دايا ماهي طرم دايا لولارنامين ألف لام ميم ألف لام ميم أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون मानुष की मन कर इमान आनिया उ परीक्षा ना करह पूर्ववर्ती परीक्षा कर अल्लाह अवश्य प्रकाश करिया दिवन कहारा सत्यवदी और अवश्य प्रकाश करिया दिवन कहारा मिथ्यादी তবে যারা মন্দ কর্ম করে তাহার মনে করে যে তারা আমার আয়ত্তের বাইরে চলিয়া যাইবে তাদের সিদ্ধান্ত কত মন্দন যে আল্লাহর সাক্ষাৎ কামনা করে সে জানিয়া রাখু আল্লাহর নির্ধারিত কাল আসিবেই তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞান যে কেউ সাধনা করে সে তো নিজের জন্যই সাধনা করে আল্লাহ তো বিশ্ব জগৎ হইতে অমুখাপেক্ষী والذين امنوا وعملوا الصالحات لنكفرا عنهم سيئاتهم ولنجزيناهم احسنا الذي كانوا يعملون एवं जहरा ईमान आनी ओ शतकर्म करे ami nischoy tahader hoyte tader mondokormo guli mitaiya dibo ebong ami obosshoi tahaderke protidan dibo tara je uttom kormo korito tahar আমি মানুষকে নির্দেশ দিয়াছি তার পিতামাতার প্রতি সদ ব্যবহার করিতে তবে উহারা যদি তোমার উপর বল প্রয়োগ করে আমার সঙ্গে এমন কিছু শরিক করিতে যার সম্পর্কে তোমার কোনো জ্ঞান নাই তুমি তাহাদেরকে মানিও না আমারই নিকর তোমাদের প্রত্যাবর্তন অতঃপর আমি তোমাদেরকে জানাইয়া দিব তোমরা কি করিতে ছিলে যাহারা ইমান আনে ও সৎকর্ম করে আমি অবশ্যই তাহাদেরকে সৎকর্ম পরায়ণদের অন্তর্ভুক্ত করিব মানুষের মধ্যে কতক বলে আমরা আল্লাহে বিশ্বাস করি কিন্তু আল্লাহর পথে যখন ঘোরা নিগৃহীত হয় তখন উহারা মানুষের পীড়নকে আল্লাহর মত গণ্য করে এবং তোমার প্রতিপালকের নিকট হইতে কোন সাহায্য আসিল উহারা বলিতে থাকে আমরা তো তোমাদের সঙ্গেই ছিলাম বিশ্ববাসীর অন্তঃকরণে যাহা আছে আল্লাহ কি তাহার সম্মক অবগত নহেন আল্লাহ অবশ্যই প্রকাশ করিয়া দিবেন কাহারা ইমান আনিয়াছে এবং অবশ্যই প্রকাশ করিয়া দিবেন কাহারা মুনাফিক কাফিরিয়া মুমিনদেরকে বলে আমাদের পথ অনুসরণ কর তা হইলে আমরা তোমাদের পাপ ভার বহন করিব किन्तु उहारा तो पप भारे कि बहन करा उवश्य मिथ्यादादी उजे भार बहन करोझार संगे आरो बोझा और आर उसे मिथ्या उद्भवन कर से सम्पर् क्या दिवस अवश्य उ प्रश्न कर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 অতঃপর আমি তাহাকে এবং যাহারা তরণীতে আরোহণ করিয়াছিল তাহাদেরকে রক্ষা করিলাম এবং বিশ্ব জগতের জন্য ইহাকে করিলাম একটি নিদর্শন কথা সে তাহার সম্প্রদায়কে বলিয়াছিল তোমরা আল্লাহর ইবাদ করো এবং তাহাকে ভয় করো তোমাদের জন্য শ্রেয় যদি তোমরা জানিতে तुम्हरा तो आल्लातीत केवल मूर्ति पूजा करतीत करो तहारा तुम्हारे जीवन उपकरण मालिक नुतरा तुम्हरा जीवन उपकरण कमना करो आल्ला निकट एवं इबादत करो और कृतज्ञता प्रकाश करो तुम्हारा ताहार ही निकट प्रत्यवर्तित हो তোমরা যদি অস্বীকার করো তবে তো তোমাদের পূর্ববর্তীরাও মিথ্যাবাদী বলিয়াছিল সুয়েস্পষ্ট ভাবে প্রচার করিয়া দেওয়া ব্যতীত রাসুলের আর কোন দায়িত্ব নাইম বেদী তু ইসি উহারা কি লক্ষ্য করে না কিভাবে আল্লাহ সৃষ্টিকে অস্তিত্ব দান করেন অতঃপর উহা পুনরায় সৃষ্টি করেন ইহা আল্লাহর জন্য সহজ বল তোমরা পৃথিবীতে পরিভ্রমণ করো এবং অনুধাবন করো कि भाविपर आल्ला परवर्ती सर्वशक्तिमान इच्छा शासि दें और जहाँ इच्छा अनुग्रह करें तुमरा तहार ही निकट प्रत्यवर्तित हईब তোমরা আল্লাহকে ব্যর্থ করিতে পারবে না পৃথিবীতে আর না আকাশে এবং আল্লাহ ব্যতীত তোমাদের কোন অভিভাবক নাই সাহায্যকারীও নাই যারা আল্লাদর্শন ও তাহার সাক্ষাত অস্বীকার করে তাহারাই আমার অনুগ্রহ হইতে নিরাশ হয় আর তাহাদের জন্য আছে মর শাস্তি উত্তরে ইব্রাহিমের সম্প্রদায় শুধু এই বলিল ইয়াকে হত্যা কর অথবা দগ্ধ কর কিন্তু আল্লাহ তাহাকে অগ্নি হইতে রক্ষা করিলেন ইহাতে অবশ্যই নিদর্শন রয়েছে মুমিন সম্প্রদায়ের জন্য ইব্রাহিম বলিল তোমরা তো আল্লাহর পরিবর্তে মূর্তি গুলিকে উপস্ব রূপে গ্রহণ করিয়াছ পার্থিব জীবনে তোমাদের পারস্পরিক বন্ধুত্বের খাতিরে পরে কিয়ামতের দিন তোমরা একে অপরকে অস্বীকার করিবে এবং পরস্পর পরস্পরকে অভিসম্প দিবে তোমাদের আবাস হইবে জাহান নাম এবং তোমাদের কোনো সাহায্যকারীও থাকিবে না লুদ তাহার প্রতি বিশ্বাস স্থাপন করিল ইব্রাহিম বলিল আমি আমার প্রতিপালকের উদ্দেশ্যে দেশ ত্যাগ করিতেছি তৃত পরাক্রমশালী প্রজ্ঞাময় আমি ইব্রাহিম কে দান করিলাম ইসাক ও ইয়াকুব এবং তাহার বংশধ্বের জন্য স্থির করিলাম নুবুয় ও কিতাব এবং আমি তাহাকে দুনিয়ায় পুরস্কৃত করিয়াছিলাম আখিরা সে নিশ্চয়ই সৎকর্ম পরায়ণদের অন্যতম হইবে স্মরণ কর লুতের কথা সে তাহার সম্প্রদায়কে বলিয়াছিল তোমরা তো এমন অশ্লীল কর্ম করিতেছ যা তোমাদের পূর্বে বিশ্বে কেহ করে নাই তোমরাই তো পুরুষে উপগত হইতেছো তোমরাই তো রাহাজানি করিয়া থাকো এবং তোমরাই তো নিজেদের মসতিষে প্রকাশ্যে ঘৃণ কর্ম করিয়া থাকো उत्तरे ताहार संप्रदाय शुद्धर शस्ती अनयन कर सत्यवदी हो विपर्य सृष्टिकारी सम्प्रदायर बरुदे सहाय कर যখন আমার প্রীত ফিরিস্তাগন সুসংবাদ সহ ইব্রাহিমের নিকট আসিল তাহারা বলিয়াছিল আমরা এই জনপদবাসীদেরকে ধ্বংস করিব ইহার অধিবাসীরা তো জালিম ইবাহিম বলিল এই জনপদে তো লুত রহিয়াছে উহারা বলিল সেখানে কাহারা আছে তা আমরা ভালো জানি আমরা তো লুতকে ও তাহার পরিজন বর্গকে রক্ষা করিবই তাহার স্ত্রীকে ব্যতীত সে তো অবস্থানকারীদের অন্তর্ভুক্ত এবং যখন আমার পিঠিত ফিরিশাগন লুতের নিকট আসিল তখন তাহাদের জন্য সে বিষণ্ন হইয়া পড়িল এবং নিজেকে তাহাদের রক্ষায় অসমর্থ মনে করিল উহারা বলিল ভয় করিও না দুঃখ করিও না আমরা তোমাকে ও তোমার পরিজন বর্গকে রক্ষা করিব তোমার স্ত্রী ব্যতিত সে তো অবস্থানকারীদের অন্তর্ভুক্ত আমরা এই জনপদবাসীদের উপর আকাশ হইতে শাস্তি নাজিল করিব কারণ উহারা পাপাচার করিতেছিল আমি তো বোধ শক্তি সম্পন্ন সম্প্রদায়ের জন্য ইহাতে একটি স্পষ্ট নিদর্শন রাখিয়াছি আমি মাদাইনবাসীদের প্রতি তাহাদের ভ্রাতা সুয় পাঠাইয়াছিলাম সে বলিয়াছিল হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর ইবাদত করো শেষ দিবসকে ভয় করো এবং পৃথিবীতে বিপর্যয় ঘটাইয় না কিন্তু উহারা তাহার প্রতি মিথ্যা আরোপ করিল অতঃপর উহারা ভূমিকম্প দ্বারা আক্রান্ত হইল ফলে উহারা নিজ গৃহে নত জানু অবস্থায় শেষ হইয়া গেল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 मुसा उप निदर्शन तक उम्र शिव प्रन উহদের কাহার প্রতি প্রেরণ করিয়াছি প্রস্তুত জটিা উহের কাহাকেও আঘাত করিয়াছিল মহানাভ কাহাকেও আমি প্রথিত করিয়াছিলাম ভূগর্ভে এবং কাহাকেও করিয়াছিলাম নিমর্জিত আল্লাহ তাহাদের প্রতি কোন জুলুম করেন নাই তাহারা নিজেরাই নিজেদের প্রতি ছিল যারা আল্লাহর পরিবর্তে অপরকে অভিভাবক রূপে গ্রহণ করে তাদের দৃষ্টান্ত মাকসর যে নিজের জন্য ঘর বানায় এবং ঘরের মধ্যে মাকৃসার ঘরে তো দুর্বলতম যদি ওরা আল্লাহর পরিবর্তে যা কিছুকে কে করে আল্লাহ তো তাহা জানেন এবং তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়ালি এই সকল দৃষ্টান্ত আমি মানুষের জন্য দেই কিন্তু কেবল জ্ঞানী ব্যক্তিরেই ইহা বুঝে আল্লাহ যথাযতভাবে আকাশ মণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করিয়াছেন ইহাতে অবশ্যই নিদর্শন রইয়াছে মোমিনদের জন্য তুমি আবৃত্তি করো কিতাব হইতে যাহা তোমার প্রতি প্রত্যাদেশ করা হয় এবং করো। সালাত অবশ্যই বিরত রাখে অশ্লীল ও মন্দ কার্য হইতে আর আল্লাহ স্মরণই তো সর্বশ্রেষ্ঠ تمرا جها قر الله تعالى يعلم ولا تجادلوا اهل الكتاب الا بالتي هي احسن الا الذين ظلموا منهم وقولوا امننا بالذي انزل الينا وانزل اليكم والاله هنا والهكم واحد والاله هنا والهكم واحد ونحن له مسلمون उत्तम इलाह और तुम्हारे इलाह तो एक आत्मसमर्पण करीब এইভাবে আমি তোমার প্রতি কুরান অবতীর্ণ করিয়াছি এবং যাহাদেরকে আমি কিতাব দিয়াছিলাম তারা ইয়াতে বিশ্বাস করে আর ইহাদের কেহ কেউ ইহাতে বিশ্বাস করে কেহ অস্বীকার করে না আমার নির্দেশনা বলি কাফির ব্যতীত তুমি তো ইহার পূর্বে কোনো কিতাব পাঠ করো নাই এবং কিতাব লিখো নাই যে মিথ্যাচারে যা সন্দেহ পোষণ করবে বরং যাহকে জ্ঞান দেওয়া হইয়াছে বস্তুত তাহাদের অন্তরে স্পষ্ট নিদর্শন কেবল জালমিরাই আমার নিদর্শন অস্বীকার করে বলে তাহার প্রতিপালকের নিকট হইতে তাহার নিকট নিদর্শন প্রেরিত হয় না কেন বল নিদর্শন আল্লাহরই ইয়ারে আমিতো একজন প্রকাশ্য সতর্ককারী মাত্র ইহা কি উহাদের জন্য যথেষ্ট নয় যে আমি তোমার প্রতি কুরাণ অবতীর্ণ করিয়াছি যা উহাদের নিকট পাঠ করা হয় ইহা তো অবশ্যই অনুগ্রহ ও উপদেশ আছে। সেই কহমের জন্য যারা ইমানো উল উল খির বলুন আমার ও তোমাদের মধ্যে সাক্ষী হিসেবে আল্লাহ যথেষ্ট আকাশ মণ্ডলীয় পৃথিবীতে যাহা আছে তাহা তিনি অবগত এবং যাহারা অসত্যে বিশ্বাস করে ও আল্লাহকে অস্বীকার করে তাহারাই তো ক্ষতিগ্রস্ত উহারা তোমাকে শাস্তির ত্বরান্বিত করিত বলে যদি নির্ধারিত কাল না থাকিত তবে শাস্তি তাহাদের উপর অবশ্যই আসিত নিশ্চই উহর শাস্তি আসিবে আকর্ষিক ভাবে উহ বি তোমাকে শাস্তি ত্বরান করিতে বলে জাহান নাম তো কাফিরদেরকে পরিবেষ্ট করিবে সেই দিন শাস্তি উভাদেরকে আচ্ছন্ন করিবে ঊর্ধ্ব ও অধদেশ হইতে এবং তিনি বলিবেন তোমরা যাহা করিতে তাহা কর। আমার আস্বাদন আমার পৃথিবী প্রশস্ত সুতরাং তোমরা আমারই বেদত কর জীব মাত্রই মৃত্যুর সাথ গ্রহণকারী অতঃপর তোমরা আমার নিকট প্রত্যাবর্তিত হইবে যাহারা ইমান আনে ও সৎকর্ম করে स्थायी कत उत्तम प्रतिदान से सकल कर्मशील जहाँ धर्य धारण करपालक निर्भर कर এমন কত জীব আছে যারা নিজেদের খাদ্য না রাখেনা আল্লাহিক দান করেন উহাদের কে ও তোমাদের কে এবং তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞান उ जिज्ञासा कर आकाश मंडलियों पृथ्वी सृष्टि कर चंद्र सूर्य के नियंत्रित कर उा अवश्य बलिहाइजे उल्लाहर बंदा मध्य जा তাহার বর্ধিত করেন এবং যাহার জন্য ইচ্ছা উহা সীমিত করেন নিশ্চয়ই আল্লাহ সর্ব বিষয় সম্মক जोदी तुमी उहादर के जिग्याशा करो, आकाश विते बारी बश्चन कुरिया के भुमिके शन्जिभीत करें उहार मित्तुर पर, उहार अवश्य बोलिबे, अल्ला, बालो, समस्त प्रशुम्ष अल्लारी, किन्तु उहादर उधिकांश यहा वनुधाबन करें ना. এই পার্থিব জীবন্ত তো ক্রীড়া কৌতুক ব্যতীত কিছুই নয় পারলৌকিক জীবনেই তো প্রকৃত জীবন যদি উহারা জানিত উহারা যখন নৌজানে আরোহণ করে তখন উহারা বিশুদ্ধ চিত্ত হইয়া একনিষ্ঠভাবে আল্লাহকে ডাকে অতঃপর তিনি যখন স্থলে ফিরাইয়া উহাদেরকে উদ্ধার করেন তখন উহারা শিরকে লিপ্ত হয় যাহাতে ওদের প্রতি আমার দান উহারা অস্বীকার করে এবং ভোগ বিলাসে মতিরেই জানিতে পারি উহারে কি দেখে না আমি হারাম কে নিরাপান করিয়াছি অথচ ইয়ার চতুষ্পে যেসব মানুষ আছে তাহাদের উপর হামলা করা হয় তবে কি উহারা অসত্যেই বিশ্বাস করিবে এবং আল্লাহর অনুগ্রহ অস্বীকার করিবে যে ব্যক্তি আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনা করে অথবা তাহার নিকট হইতে আগত সত্যকে অস্বীকার করে তাহার অপেক্ষা অধিক জালিম আর কে যাহার নামে কি কাফিরদের আবাস নয় যারা আমার উদ্দেশ্যে সংগ্রাম করে আমি তাহাদেরকে অবশ্যই আমার পথে পরিচালিত করিব আল্লাহ অবশ্যই সৎ কর্মপরায়ান্ত সঙ্গে থাকেন